যারা নৃকটের ধূমপান করে দয়া করে আপনারা বন্ধ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম প্রথম আধ্যাত্মিক উপদেশ কি ছিল কেউ বলতে পারে ভগবদ্ গীতা বক্তা ছিলেন কে কেউ বলতে পারে অর্জুন বক্তা ছিলেন বক্তা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রদ্ধা আছেন এবং আমরা কথা শ্রদ্ধা কথা তো কি পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণা অর্জনকে ভগবদ গীতা উপদেশ পরিবেশন করেছিল কেউ বলতে পারে কি রকম পরিস্থিতি ছিল যে ভগবৎ গীতা কোন জায়গায় পরিবেশিত হবে জায়গা কি নাম ছিল ক্রো ক্ষেত্র কি হবে পণ্ডাব যুদ্ধ হয়েছিল তো ভগবদ্গীতা যুদ্ধার আগে ছিল ভগবদ্গীতার প্রথম শ্লোক কি আছে ধৃতরাষ্ট্র উপার্মক ডক্ষেত্রে কুরুক্ষেত্রে সব বেতন বিদ্যুৎ সাম পাণ্ডব কিংবা সংগত যুদ্ধ উা যুদ্ধ জিজ্ঞাসা করছে এই বাব ধর্মক্ষেত্রেই কুরু ছিল কুরুক্ষেত্র সেই মহাভারতের যুদ্ধ অনেক আগের থেকে এই ক্ষেত্র না পুণ্যতীর্থ ছিল সেই যুদ্ধ সেই ধর্মক্ষেত্রে আয়োজিত ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেত মনে সমাগম এবং যুজুৎসব যুজোৎসব হন যুদ্ধ আকাঙ্ক্ষিত নামকম নামক মানে আমাদের আমার পাণ্ডব চাইবার চাই মানিচ্ছা মনে এবং এবার মানে নিশ্চয় কি না করো কি করার চলেন সঞ্জয় কি হবে তো উত্তরে সঞ্জয় অন্ধ রাষ্ট্র থে যুদ্ধ পুরন সমাচার পুর কাহিনী ছিলা আগে মহাভারতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ভগবদ্ গীতা ছিল তো ভগবদ বিষাদ ছিল এই ভগবগীতা কত অধ্যায় কি নাম আছে বিষাদ যোগ বিষাদ অর্থাৎ অর্জুন ক্ষত্রিয় ছিল কবি উৎসুক হয় যদি সুযোগ তাই যুদ্ধ করে সেটা তাদের ধর্ম এবং এর আগে অর্জুন অনেক যুদ্ধে অংশটা অনেক করেছিল তো কি ছিল কেউ বলতে পারেন আজ কেন দুঃখী ছিল কেউ বলতে পারেন না একদম শোন জানেন আপনার সকালে হিন্দু থাকি ভাদ মানে এটা ভদু আছেন সব চাইতে মানে কিন্তু সব চাইতে গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং প্রস্তুত শাস্ত কিন্তু যাচ্ছে যে আপনারা প্রায় তার সম্বন্ধে কিছুই জ্ঞান নেই তো কি হবে যে নামকান পাণ্ডব চলে গেল কুরুগণ এবং পাণ্ডবগণ তিনি পক্ষে নির্বাচিত হবে পাণ্ডব কোথাও পান্ডাব ফান্ডব করে কি পান্ডাব পাণ্ডব পাণ্ডবপুর ছিল প্রথে পাণ্ডব ছিলেন পাণ্ডব তার কি নাম ছিল প্রথমটা জৈশ ঠিক আছে জানি যাই আর কেউ যুবকদের মধ্যেই রাজা জ্যোতিষ্ঠির তৃতীয় তৃতীয় আজ এবং চতুর্থ পঞ্চম ডক সহ দেব তো প্রসিদ্ধ আছে যে পাঁচ পাণ্ড ছিল কিন্তু সাধে আর একটা ভাই চলো, সেই তো খেয়েছিল অজ্ঞাত ভাই তো ফান্ডার ছিল এবং খুন বন ও কিন্তু প্রকৃত পক্ষে ফান্ডার সারা ও কোনো মানে কুরু নামক কচিম রাজ বংশগত হলেন কু তো পাণ্ডবাণ্ড তো একই বংশের প্রথম পুত্র যা নাম ছিলেন যথা আশ্রয় প্রথম সুচ্ছ কি মানে আর কত সংখ্যা আর কত চলে রাজা জশ্র কত চলে চলাই হচ্ছে চলে সে ঠিক না একশো আই ছে ওইরাষ্ট্র পতনে কি নাম ছিল ধারী আর একটা বৈশ্ব পুদ্ধ মৃদ্ধ পণ্ডব পক্ষে যুদ্ধ করে আর সকলের নাম দুজন দুঃশাসন দু সকালে নাম ছিল এবং এই দুজন এবং তার এই ছোট ভাইয়ের এক ভাবে ছিল তার নাম ছিল দুশাল তো এই ভাবে খুন গণ এবং পাল্লা গণ ছিল তো ষয়তীয় ছিল কারণে যাষ্ট্র হওয়ার জেল রাষ্ট্র বড় ভাই হিসাবে আসলে ফিচর আশ্রয় এবং ফান্ড যে কি নাম ছিল তার বাবা কি নাম ছিল ফিচর আশ্রয় ফাণ্ড আর আরেক ভাই ছিল বড় ভাই বড় ছিলেন আপনার জানেন চিত্র এবং বাবার নাম ছিল বিচ্ছিত্র দেবীরা যোদ্ধায় যুব খালে বারে গেছেন ভাই তৃতীয় তো তাদের বাবা দেহ রাখার পরে যেটা আশ্রয় স্বাভাবিক অধিকা ছিল উত্তর দায়িত্ব ছিল রাজা হত কিন্তু যে হেতু সে হেতু যেটা আশ্রয় জন্মগত অন্ধ ছিল তার রাজা আওয়াজ অধিকা তো এইভাবে পাণ্ডু রাজ সিংহাসনে বসার জন্য উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল এবং পাণ্ডুদের প্রথম এইভাবে পাণ্ডুদের প্রথম পুত্র পুত্র যুধিষ্ঠির মহাস্থান ফলে উজ্জ্বল অধিকারী ছিল রাজকুমার চলে পরীভি রাজা হবে পুত্র ছিল প্রয়োগ পাঞ্চ পুত্রকে জানা দেওয়ার ফলে পাণ্ডব যুবাবস্থায় মহা প্রস্থান করেছিল এবং সেই জন্য যুধিষ্ঠিয় তা অধিকার ছিল রাজা হতে কিন্তু সেই সময় দুজন আশ্রয় মনে ককে তো ককে আমি যদি না হতাম আমি রাজা হতাম ছেলে আছে তো এইখান আমি রাজশাসন করব এবং পরে যুধিষ্ঠির বড় হয়ে তো রাজা হতে কিন্তু সেই সপ্তাহ খেয়ে যুক্তরাষ্ট্র মন খারাপ হয়ে যাবে বিশেষ করে সখনই তার সাথ সক্ষমের থেকে উপদেশ ফলামশ খেয়ে যুক্তরাষ্ট্র সংসার মন বিষক্ত হয়ে যাবে এবং বিশেষ করে যে হৃত্র আশ্রয় সত্য ক্ষত্রিয় ক্ষুদ্র সকলের কুমতি ছিলেন বিশেষ করে স্বতন্ত্র যে মন কবি এবং স্বভাব কবি খারাপ ছিল সেজন্য প্রিয় যোগ চাইছিলেন আমি রাজা হব যুধিষ্ঠ অপেক্ষা নেই আমি রাজা হব প্রসয় কবি দিয়ে যা এই জটিল লাগছে আপনার যদি ঠিক মতো জানতে চান তাহলে মহাভারত করবেন খুব দিয়ে দেওয়ার বিষয় আছে কিন্তু ভগবদ্গীতা ভূমিকা আছে এই বিষয় কুরুদের এবং পণ্ডবদের মধ্যে প্রতিযোগিত এবং কোন সমাধান যাতে যুদ্ধ করা অলোচিত অল ধারণা করছে তো অর্জুন এই অবস্থায় যুদ্ধ করতে রাজি ছিলেন কারণ যে এই যুদ্ধ করা আর হবে অর্জুন পরম ভগবান কৃষ্ণের পরম ভক্ত সেজন্য তিনি পরম ধার্মিক ছিলেন তা চরিত্র সম্পূর্ণ নির্মল ছিল সেই জন্য অর্জুন যখন এই কুরুক্ষেত্রে যোদ্ধার আয়োজন করা আগে গিয়েছেন কারণ তার পিতা আনেন ইন্দ্র দেবী দেবেন্দ্র সুরেশ ইন্দ্র দেব তো কিভাবে তার পিতা খন্ড আছেন ইন্দ্র তো অনেক সময় কিন্তু অর্জুন কিছুক্ষণ সময় শ্বাস বাস করেছেন এবং সেখানে বিশ্ববিখার পরম সুন্দরী অপসরা অর্বশী অর্জুনকে প্রস্তাব করেছেন যে আমার দুইজন স্ত্রী সম্ভব করবসা কিন্তু সেই প্রস্তাব যা প্রায় সকল বিশ্ববাসী মানুষদের আকাঙ্ক্ষিত ছিল সেই প্রস্তাব আজন অস্বীকার করে কারণ আজ মনে করেছেন যে এই ওইবাসী আমার মায়ের মত হবে তার সাথে সম্ভব করা অধর্ম হবে তো আর জনের সড়ক করতে মেনা ছিল এই গঠনের থেকে আমরা বুঝতে পারি তো এই বস্তায় কুক্ষেত্র অর্জুন কিংকার বিবোধ হয়েছিল বিদায় ছিল জানেনি জানেনি কি করছে কারণ তার ধর্ম ছিল ক্ষত্রিয়া হিসাবে তার ধর্ম ছিল যুদ্ধ কর কিন্তু অর্জুন দেখলেন তার অভিমুখে ভাই গুরু আত্মীয় স্বজন এবং গুরুজন উপস্থিত ছিলেন গুরুজন উপস্থিত ছিলেন তাদের ফরম আশ্রয় এবং মিত্র এবং হৃদয়শীল বিষ্ণুদেব বিষ্ণুদে ত দৈবয যোগে কুরুদ সেন বাহিন্য মহাক্ষ ভীষ্ম গুরু পিতামহা যেমন ছিল এবং আর্জোন অস্ত্র গরু ও যৌধান উপস্থিত ছিলেন বিপরীত পক্ষের যৌদানোনা জোনার সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন অর্জুন এবং সেই অবস্থায় অর্জুন ুদ্ধ যুদ্ধ করার জন্য উপস্থিত ছিল এবং আরো গুরুজন উপস্থিত ছিলেন সায়া, অশ্বথামা অশ্বথামা তো আজ সময় শিখছিলেন কিন্তু অশ্বথামা তো ব্রাহ্মণ জাতীয় ছিল সেজন্য মানে জোনার পুত্র সেজন্য গুরু মতো তো গুরুজন উপস্থিত ছিলেন এবং ভাই ওই সকল ভাইয়ের মানে তো যোগজন মহান শত্রু যে যোগান তো ভাই ছিলেন এবং অর্জুন মেরোন বয় ভাই সেই দুপুরের দৌড়ে প্রস্তুত ছিলেন যুদ্ধ করার জন্য কিন্তু করম ধর্মে অর্জুন মনে করেন যে গুরুতরের সাথে সাথে যুদ্ধ কর অধর্ণ হবে এইভাবে অর্জন দিগান্ত এই অবস্থায় আমার কি আছে এই যুদ্ধ উচিত কারণ যোজন ভালো অধার্মিক আছে এগো জ করে রাজা দুদিষ্ট উদ্দিষ্ট উচ্চ রাজ সিংহাসন বকআউট করেছে তো ধর্মরাজ তাকে তার উচ্চ দায়িত্ব শ্রী রাজ সিংহাসন প্রদান করার যুদ্ধ করা উচিত ছিল কিন্তু অবয় হিসাবে যুদ্ধ করা অনুচিত ছিল কি করে সম্ভব হয় সে আমি অজনা মনে করেছেন আমি আমার গুরুজন এবং সকল ভাইদের সাথে যুদ্ধ করতে পারি এবং এই মহান যুদ্ধের থেকে পৃথিবী কথীয়হীন হবে এবং ভাবে নারীজন অবক্ষিত হবে এবং অবক্ষিত নারীজন তো দুষ্ট হয়ে যায় এবং দুষ্ট নারীরা সন্তানেরা বর্ণ সংকরা বলেন তাদের চরিত্র সম্পূর্ণ আধ্যার্মিক হয় তো এইভাবেই অর্জন মনে করেছেন যে অভাবে নাম জাতি পুরো দূষিত হয়ে যাবে এক চরিত্রহীন অবস্থায় সকল অভক্ত ধর্মহীন হবে এবং এইভাবে সমাজের মধ্যে অসংখ্য অসীম বিশৃঙ্খলা আসবে এজন্য অর্জুন অপস্তুত ছিলেন যুদ্ধ কৌকে ভগবান কৃষ্ণ আধ্যাত্মিক উপদেশ অনুসর তথা দেহান দেখা যায় যে মায়ার গর্ব থেকে এক শিশুর ছেলে হয় স্কুলে যায় খেলে আর একটু বড় হয় সেই যুব তারপরে মানুষ তারপরে বৃদ্ধ হয় এবং তারপরে শ্মশান যত্ৰ হয় যা মার কলে ছিল এবং সবাই সেই শরীরকে খুব স্নেহ করেছিল তো সেই শিশুদের শিশুদের শরিয়া। ধীরে ধীরে ফলমার্থ হয় শিশু থেকে যুবক হয় যুবক থেকে বৃদ্ধ হয় এবং বৃদ্ধা মানুষ তো মহাপ্রত্যা মানে এবং সেই শরীরা যা এই দিন অনেক আগে মায়া ফলে ছিল সেই শরীরা তো আগুনে চলিত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে এই বাধে দেহ সকলের দেহ পরিবর্তন শিয় এবং দেহ আন্তম পরিবর্তন তার নাম হচ্ছে মৃত্যু কিন্তু দেহের দেহ থেকে পৃথক আছে দেহি দেহা অস্তিত্ব আগে দেহি ছিল এবং দেহার নাশ হয়ে তো এজন্য যে রক্ষার জন্য সকল জন যাদের তত্ত্ব জ্ঞান তারা জন্ম মৃত্যু এবং এই সকল পরিবর্তন দেখে বিক্ষিপ্ত হয় না এই হচ্ছে ভগবানের প্রথম শিক্ষক ভগবত গীতা এবং আমি আশা করি যে আপনারা সবাই শুধু নামে হিন্দু হবেন না আপনারা সকালে ভগবত করবেন এবং সেই জ্ঞান যা তার মধ্যে আছে সেই জ্ঞানে আপনারা অবগত হবেন এইভাবে আপনারা প্রকৃত আধ্যাত্মিক এবং তার অনুসারে আপনাদের জীবন যাপন করতে হবে তারপর আপনারা প্রকৃত পক্ষে বলতে পারেন আমরা হিন্দু এবং আপনারা যদি ঠিকমতো ভগবতীটা উপদেশ করতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে পকেটে পকেট আমরা হিন্দু নই কেউ হিন্দু নেই কেউ মুসলমান সবাই আপা আছে ভগবান তো হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান বোন ভগবান হচ্ছেন ঈশ্বরা পারমা খ্রিস্ট অনাথের আজের গৌরনের কারণ কারণের কারণ মানব সমাজে এইসব বিভাজন হয় হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্চন যে হিসাবাদ নাশিক ইত্যাদি কিন্তু সকল আত্মস্বরূপ হচ্ছে সেই ভগবান কৃষ্ণের অংশ এই জ্ঞান আমরা ভগবদ গীতার পাই এবং আমার আনন্দ যাচ্ছে যে আপনারা সবাই পড়বেন এবং সেই সার্বৃষ্ট আধ্যাত্মিক জ্ঞানে এই সর্বখ্রিস্টরা পরমার্থিক জ্ঞান হৃদয়ংদন করবেন এই এইভাবে আপনাদের সুযোগ এবং অতি মূল্যবান মানব জন্ম সফল হবে হরে কৃষ্ণ আছে ধর্ম ক্ষেত্র ধর্ম ক্ষেত্র ছিল কি জন্ম যুদ্ধ ক্ষেত্র হল কারণ সেই জায়গায় মানে তো সুবিধাজন জায়গায় তো একদম কি বলে ফ্ল্যাট উঁচুনি চুল এবং বিশাল নাক চলে এবং আশিরা করতে বেশি দূরে না এইসব কারণে সেই জায়গা নির্ধারিত হল যুদ্ধ করে জন্য ঠিক আছে বয়স সম্বন্ধে ভাই সব খাওয়া দেওয়া হয়কে ভগবানরা শ্রীল করেন কিন্তু আমরা রাজ করুন আপনার জন্য কাম বিশেষ নে। আপনার আপনি সার জীবনে কাউ খেয়েছেন আপনি যখন মুখ পুরান তখন দেখতে পাই সেটা একটু রকম আওখান ভগবান হচ্ছেন ভোগী ভোক্তা চক্রে খাওয়া গাছ সেই পান খাওয়া থেকে মনে কিছু ভগবানের ভোগ আমরা পানের বিরুদ্ধে একটু কত বলে না সেটা সবচেয়ে বড় সাধারণ দোষ নেই তার থেকে আর বড় সাধারণ দোষ আছে আর একটি জিনিস খাওয়া গণ হিন্দু এবং অহিন্দুদের মধ্যে খুবই জনপ্রিয় আছে খাওয়া তো বড় দোষ নেই কোন বড় পশু বমি সেটা হয় কিন্তু একদম সাধারণ মাছা খাওয়া মাছ বাঙালি হিন্দুদের খুব রুচি আছে কেতনের জন্য এবং মাছ জন্য কথা আছে হারি হারি গোলা মাগর কিন্তু নাগর মাছের জল খেয়ে তো হরি আমাদের বোন জম আমাদের বোন সুন্দর আমরা জমের পাশে যাব আর যদি বলে যে জীবনে আমি হরি বোন বললাম কিন্তু জম উদিন যে হারি বন চলার পরে আপনি নাদা মাছে জল রকিয়েছেন সেই জন্য সাদাম আমার বাড়িতে এখানে বেশি দিন থাকবে তোমার জন্য সব আলোজনা আছে থাকতে চায় সেখানে থাকতে পারবেন কয়েক মন্দির প্রথম <laughs> <laughs>